বিসম রহিম আলহামদুলিলাম মহম্ম কমামলার সম্মানিত স্মানিত ভাই ও বোনের আসসালামক রহমত আবরকাত আজকে আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হল যে আল্লাহর শপথ ছাড়া অন্য কাউরি নামে শপথ করা বৈধ নয় আলী সাল্লাম বলেছেন মান ফাকাদ এটি হচ্ছে আবু দাউদের হাদিস সুনান আবু দাউদ শপথ করবে সে ব্যক্তি সিরকের পাপে নিমজ্জিত হবে তো আমরা সিরকে কেন যাব অন্যের নামে শপথ করার মানে যে ওই অন্য বস্তুকে আল্লাহর সমতুল্য করতে চাচ্ছে बदर नाम शपथ करते जो आल्ला स्थान से आला रुजिदाता रक्षण बेक्षण मालिक गोटा विश्वर तीन सृष्टिकर्ता और प्रभु सत्य उपाश्र सूतरा আমরা যখন কসম খাব বা হলফ করব বা শপথ করব তখন শুধু আল্লাহ রইন আল্লাহর নামে শপথ করব আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শফত করা বৈধ নয় তাই রসুল্লাহ সাল্লিয়া বলেছেন এক হাদিসের মধ্যে এসছে মানকান হা আলিফান হা আলিফান ফালিয়াহিব বিল্লাহ লিয়াসমত এই হাদিসটি বোখারি শরীফের মধ্যে দেখতে পারেন দুই নম্বর হাদিস আর মুসলিম শেরিফের মধ্যেও দেখতে পারেন নম্বর হাদিস। ছশো এতে নম্বর তো এতে রসুল্লাম উপদেশ দিলেন আমাদেরকে যে যে ব্যক্তি শপথ করতে চাইবে সে যেন আল্লাহর শপথ করে যে ব্যক্তি কসম খেতে চাইবে সে যেন আল্লাহর কসম খায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন বস্তুর কসম না খায় কিন্তু আল্লাহর জন্য এটা বৈধ যে আল্লাহ যে কোনো বস্তু শপথ করবেন তাই পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে অনেক জায়গায় যেমন আল্লাহ তালা শপথা রাত্রের শপথ প্রভাতের বা চাষদের রক্তের শপথ বা তিন ওয়া জৈতুন তিন মানে ডমরের শপথ জৈতুনের শপথ এগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই বস্তুটির গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তালার জন্য বৈধ বা আল্লাহর জন্য চলবে যে আল্লাহ যে কোনো বস্তুর শপথ করবেন কিন্তু আমাদের জন্য বৈধ নয় যে আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করব। সুতরাং আমরা যখন শপথ করব আল্লাহর নামেই শপথ করব। এটা বৈধ নয় যে আমরা মাতা পিতার নামে বা সন্তান সন্ততির নামে বা কোনো বস্তুর নামে বা খাদ্যদ্রব্যর নামে বা বাড়িঘরের নামে বা রাত্রের বা দিনের নামে শপথ করব অনেক মা বোনকে দেখা যায় বা ভাইদেরকেও দেখা যায় মা বাপের কসম খাবে নিজের চক্ষুর কসম খাবে আরো অন্যান্য বস্তুর শপথ করবে তো এগুলো জায়জ নয় ইসলাম ধর্মে কেন যে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে শপথ করবে সে যেন শিরকের পাপে নিমজ্জিত হল তার উচিত সে যেন তৌবা করে এবং এক হাদিসের মধ্যে এসছে যে লাহ্লা যেন পাঠ করে এমনকি শপথ করা চলবে না আল্লাহ রাসুলের নামে কোন নাবি কোনো রাসুল কোনো বস্তুর নামে শপথ করা চলবে না আল্লাহর নামেই শপথ করতে হবে বা আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর দাঁড়াতেও শপথ করা চলবে সম্মানিত ভাই ও বোনেরা আমার তাই একটি হাদিস আপনারা আর শুনাই হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লাহলেফু লা শপথ করবো তো শপথটার জন্য সত্য হয় এটাও খেয়াল রাখতে হবে তাই রসোলা বলেছেন যে তোমরা তোমাদের মাতা পিতার নামে শপথ করবে না তোমাদের যে সমস্ত তথাকথিত আল্লাহর অংশীদার রয়েছে সেগুলোর নামেও শপথ করবে না আর তোমরা শপথ করবে না কিন্তু করলে আল্লাহর নামে শপথ করবে আর সত্যভাবে ভাবে শপথ করবে এই নয় যে মিথ্যা শপথ করল সত্য শপথ করতে করতে হবে এবং আল্লাহর নামে শপথ করতে হবে যদি কেউ শপথ করতে চায় সম্মানিত ভাই ও বোনেরা আমার আমাদের সমাজে এই বিষয়টি ছড়িয়ে আছে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর নামে শপথ করে থাকে মা বোনেরাও করে থাকে হম ভাই বোনেরাও করে থাকে আর ছেলে পুলেরাও করে থাকে আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে শপথ করে এই শপথ করা কোনো সমাধি বৈধ নয় কেউ যদি শপথ করে শপথ করে যে সে অমুক কাজটি না করলে সে মুসলিম নয় বা সে ইহুদি হয়ে যাবে বা খ্রিস্টান হয়ে যাবে বা ইসলাম থেকে বেরিয়ে যাবে এই সমস্ত শপথের কোনো মর্যাদা নাই सत्य महबूद आल्ला छाड़ा क्यों नहीं तो तौबा कर शपत आल्ला बद दिए अन्न नामे शपथ कर तौबा कर बारा कोोबा कबुल कर أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب واتو إليه. والسلام عليكم ورحمة الله وبركاته.